আমি উপাসনা করি মা তা তোমাদের উপাস্যদের ওয়ালা তোমা আবেদনা আর না তোমরা উপাসনা করো মা আহবুধু আমার মা ওয়ালা আনা আবেদন আর না আমি উপাসনা করব, মা আবাদ উপাস ওয়ালিয়া তোম আ আর না তোমরা উপাসনা করবে মা আবুদু আমার মা আবুদের লাকুম দিন উকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম ওয়ালিয়া দিন আর আমার জন্য আমার ধর্ম